রি জ্ঞান গর্ব কিতাবের আয়াত। মানুষের জন্য ইহাকি কি আশ্চর্যর বিষয় যে আমি তাহাদেরই একজনের নিকট ওই প্রেরণ করিয়াছি এই মর্মে যে তুমি মানুষকে সতর্ক করো এবং মুমিনদেরকে সুসংবাদ দাও তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট আছে উচ্চ মর্যাদা কাফিরা বলে এ তো এক সুস্পষ্ট জাদুকর ইন কুমুল তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশ পৃথিবী ছয় দিনে সৃষ্টি করেন অতপর তিনি হন। তিনি সকল বিষয় পরিচালনা করেন তার অনুমতি লাভ না করিয়া সুপারিশ করিবার কেহ নাই ইনি আল্লাহ তোমাদের প্রতিপালক সুতরাং তাহার ইবাদত কর তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না انه يبدا الخلق ثم يعيده ليجزي الذين امنوا وعملوا الصالحات بالقصط والذين كفروا لهم شراب من حميم وعذاب اليم بما كانوا يكفرون ظهرিনীক তোমাদের শক্তির পুনরবর্তন আল্লাহর প্রতিশ্রুতি সত্য সৃষ্টিকে তুমি প্রথম অস্তিত্বে আনেন অতঃপর উহার পুনরবর্তন ঘটান যারা মুমিন ও সৎকর্মপরায়ণ তাদেরকে ন্যায় বিচারের সঙ্গে কর্মফল প্রদানের জন্য এবং যারা কাফি তারা কুফরি করিতে বলিয়া তাহাদের জন্য রহিয়াছে অত্যুষ্ণ পানীয় ও মর্মতুষ শাস্তি هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون تنين شرجوك تجوشکار وچاندر کے جوترمائي قرية چن ابن اوهار منجل نتشتر قرية چن جااتے تمرا بچار گونانا وشمائي رحشاب جانتے بارو اللہ یہ نرطاق سشتھی قرية জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এই সমস্ত নিদর্শন বিশদভাবে বিবৃত করেন নিশ্চয়ই দিবস ও রাত্রির পরিবর্তনে এবং আল্লাহ আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যা সৃষ্টি করেছেন তাহাতে নিদর্শন রয়েছে মুত্তাকি সম্প্রদায়ের জন্য নিশ্চয় যাহারা আমার সাক্ষাৎ আশা পোষণ করে না এবং পার্থিব জীবনেই সন্তুষ্ট এবং ইহাতেই পরিতৃপ্ত থাকে এবং যাহারা আমার নির্দেশনাবলী সম্বন্ধে গাফিলি আবাস দোযোগ উহদের কৃত কর্মের জন্য যারা মোমিন ও সৎকর্ম পরায়ণ তাহাদের প্রতিপালক তাহাদের ইমান হেতু তাহাদেরকে পথ নির্দেশ করিবেন সুখদ কারণে তাহাদের পাদদেশে নহর প্রবাহিত হইবে دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام واخر دعواهم ان الحمد لله رب العالمين সেখানে তাদের ধ্বনি হইবে হে আল্লাহ তুমি মহান পবিত্র এবং সেখানে তাদের অভিবাদন হইবে সালাম এবং তাদের শেষ ধ্বনি হইবে এই সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য وَلَوْ يُعَجِّرُ اللَّهُ لِلنَّاسِ الشَّرَّ اسْتِعْجَا لَهُمْ بِالْخَيْرِ لَقُضِيَ إِلَيْهِمْ أَجَلُهُمْ فَنَذَرُ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ اللَّهَ جُدِي مَنُسِرَ أَكُلْ لَنْتَوْرَنِ نِتُّ قُرِدِينَ جَوَابَ تَهَرَ تَحْدَرْ كُلْ لَنْتَ তা আমি তা অবদ্ধতাই উদ্ভ্রান্তিদম বদমিয় ইম কিন মুসলিফিনুয় আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে শুয়া বসিয়া অথবা দাঁড়াইয়া আমাকে ডাকিয়া থাকে অতঃপর আমি যখন তাহার দুঃখ দৈন্য দূরীভূত করি সে এমন পথ অবলম্বন করে যেন তাহাকে যে দুঃখ দৈন্য স্পর্শ করিয়াছিল তাহার জন্য সে আমাকে ডাকেই নাই যাহারা সীমা করে তাহাদের কর্ম তাহাদের নিকট এইভাবে শোভনীয় করিয়া দেওয়া হইয়াছে তোমাদের পূর্বে বহু মানব গোষ্ঠীকে আমি তো ধ্বংস করিয়াছি এবং যখন তারা সীমা অতিক্রম করিয়াছিল স্পষ্ট নিদর্শন সহ নিকট তাদের রাসুলগন আসিয়াছিল কিন্তু তারা ইমান আনিবার জন্য প্রস্তুত ছিল না अपराधी सम्प्रदाय के प्रतिफल अतपर अमी दे पर पृथ्वी तुम्हारे स्थलाभिषिक्त करूप कर्म करो ता देखिवार जन्न وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا أَن أَتَى بِقُرْآنٍ غَيْرِ هَذَا أَوْ بَدَلٍ قُلْ مَا يَكُونُ لِي أَن أُبَدِّلَهُ مِنْ تِلْقَاءِ نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلَّا مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِن عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عظيم निकट पाठ तक जहाँ साखात आशा पोषण करना छाड़ा अथवा इदलाओ निजी इदलान ही केवल तहार ही अनुसरण करीपालक अबाध्यता करवश्य महादिवस शास्त्रे आशंका करी বল আল্লাহ যদি চাহিতেন আমিও তোমাদের নিকট ইহা তিলত করিতাম না এবং তিনিও তোমাদেরকে এ বিষয় অবহিত করিতেন না আমি তো ইহার পূর্বে তোমাদের মধ্যে জীবনের দীর্ঘকাল অবস্থান করিয়াছি তবু কি তোমরা বুঝতে পারো না যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহ নিদর্শনকে কে অস্বীকার করে তাহার অপেক্ষা অধিক জালিম আর কে নিশ্চয়ই অপরাধীগণ সফল হয় না আল্লা ব্যীত যাহার ইবাদত করে তা উহাদের ক্ষতিও করিতে পারে না উপকারও করিতে পারে না উহারা বলে এগুলি আল্লাহর নিকট আমাদের সুপরিষ্কারী বলো तुमरा कि आल्ला के आकाश मंडलियों पृथ्वी एम कि संबदे महान पवित्रा जाहधे मानुष पर उहरा मतभेद सृष्टि कर তোমার প্রতিপালকের পূর্ব ঘোষণা না থাকিলে তারা যে বিষয়ে মতভেদ ঘটায় তাহার উহারা বলে তার প্রতিপালকের নিকট হইতে তাহার নিকট কোন নিদর্শন অবতীর্ণ হয় না কেন বলো অদৃশ্যের জ্ঞান তো কেবল আল্লাহরই আছে সুতরাং তোমরা প্রতিক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতিক্ষা করিতেছি আর দুঃখ দৈন্য তাহাদেরকে স্পর্শ করিবার পর যখন আমি মানুষকে অনুগ্রহের আস্বাদন করাই তাহারা তখনই আমার নিদর্শনের অপকৌশল করে বলো আল্লাহ অপকৌশলের শাস্তি তোমরা যে অপকৌশল করো তাহা অবশ্যই আমার কৃষ্ঠাগণ লিখিয়া রাখে তিনি তোমাদেরকে জল স্থলে ভ্রমণ করান এবং তোমরা যখন নৌকারোহী হও এবং এইগুলি আরোহী লইয়া অনুকূল বাতাসে বহিয়া যায় এবং তাহারা উহাতে আনন্দিত হয় অতঃপর এইগুলি হত এবং সর্বধিক হইতে তরঙ্গাহত হয় এবং তাহারা উহা দ্বারা পরিবেশিত হইয়া পড়িয়াছে মনে করে তখন তাহারা আনুগত্যে বিশুদ্ধ চিত্ত হইয়া আল্লাহকে ডাকিয়া বলে তুমি আমাদেরকে ইহা হইতে ত্রাণ করিলে আমরা অবশ্যই কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হইবা হতঃ্পর তিনি যখন বিপদ মুক্ত করেন তখনই উহারা পৃথিবীতে অন্যায় ভাবে জুলুম করিতে থাকে হে মানুষ তোমাদের নিজেদের প্রতি পার্থিব নাও পরে আমারই নিকট তোমাদের প্রত্যাবর্তন তখন আমি তোমাদেরকে জানাইয়া দিব তোমরা যাহা করিতে فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا, أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون বস্তুত পার্থিব জীবনের দৃষ্টান্ত এইরূপ যেমন আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করি যদ্বারা ভূমিজ উদ্ভিদ ঘন সন্নিবিষ্ট হইয়া উদ্গত হয় যা হইতে মানুষ ও জীবজন্তু আহার করিয়া থাকে অতঃপর যখন ভূমি তাহার শোভা ধারণ করে ও নয় নভেরাম হয় এবং উহার অধিকারীগণ মনে করে উহা তাহাদের আয়ত্তাধীন তখন দিবসে অথবা রজনীতে আমার নির্দেশ আসিয়া পড়ে ও আমি উহা এমনভাবে নির্মূল করিয়া দেই যেন গতকাল উহার অস্তিত্ব ছিল না এইভাবে আমি নিদর্শনাবলি বলি ভাবে বিব্রত করি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আল্লাহ শান্তির আবাসের দিকে আহ্বান করেন এবং যাহাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করেন যাহা কল্যাণকর কাজ করে তাহাদের জন্য আছে কল্যাণ এবং আরো অধিক কালিবা ও হীনতা উহাদের মুখমন্ডলকে আচ্ছন্ন করিবে না উহারাই জান্নাতের অধিবাসী সেখানে উহারা স্থায়ী হইবে والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذله ما لهم من الله من عاصم كانما اغشيت وجوههم قطعا من الليل مظلما اولئك اصحاب النار هم فيها خالدون جهار মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদেরকে হিনতা আল্লাহ হইতে উহাদেরকে রক্ষা করিবার কেউ নাই উহাদের মুখ মন্ডল যেন রাত্রির অন্ধকার আস্তর আচ্ছা অধিবাসী সেখানে এবং যেদিন আমি উহাদের সকলকে একত্র করিয়া যাহারা মুশ্রিক তাহাদেরকে বলিব তোমরা এবং তোমরা যাহাদেরকে শরিক করিয়াছিলে তাহারা শশ স্থানে অবস্থান কর আমি উহাদেরকে পরস্পর হইতে পৃথক করিয়া দিব এবং উহারা যাহাদেরকে শরিক করিয়াছিল তাহারা বলিবে তোমরা তো আমাদের ইবাদত করতে না আল্লাহ আমাদের ও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে যথেষ্ট যে। তোমরা আমাদের ইবাদত করিতে বিষয়ে আমরা তো গাফিল ছিলাম সেখানে তাদের প্রত্যেকে তাহার পূর্বে কর্ম পরীক্ষা করিয়া লোহবে এবং উহদেরকে উহদের প্রকৃত অভিভাবক আল্লাহর ফিরাইয়া আনা হইবে এবং উহদের উদ্ভাবিত মিথ্যা উহদের নিকট হইতে অন্তর্হিত হইবে বলো কে তোমাদেরকে আকাশ ও পৃথিবী হইতে জীবন উপকরণ সরবরাহ করে অথবা শ্রবণ ও দৃষ্টি শক্তি কার কর্তৃত্বাধীন জীবিতকে কে মৃত হইতে কে বাহির করে এবং মৃতকে জীবিত হইতে কে বাহির করে এবং সকল বিষয় কে নিয়ন্ত্রণ করে তখন তাহারা বলিবে আল্লাহ বল তবু কি তোমরা সাবধান হইবে না তিনি আল্লাহ তোমাদের সত্য প্রতিপালক সত্য ত্যাগ করিবার পর বিভ্রান্তি বেরিত আর কি থাকে সুতরাং তোমরা কোথায় চালিত হইতেছো এইভাবে সত্য ত্যাগীদের সম্পর্কে তোমার প্রতিপালকের এই বাণী সত্য প্রতিপন্ন ইমান আনিবে না शरीक कर तुमरा कैम करी सत्य विच्छित होतेच বল তোমরা যাহাদেরকে শরীর করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে সত্যের পথ নির্দেশ করে বল। আল্লাহ সত্যের পথ নির্দেশ করেন যিনি সত্যের পথ নির্দেশ করেন তিনি আনুগত্যের অধিকতর হকদার না যাহাকে পথ না দেখাইলে পথ পায় না সে তোমাদের কি হইয়াছে তোমরা কিভাবে সিদ্ধান্ত করিয়া থাকো উহাদের অধিকাংশই অনুমানেরই অনুসরণ করে সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত وما كان هذا القران ان يفترى من دون الله ولكن تصديقا الذي بين يديه وتفصيلا للكتاب لا ريب فيه من رب العالمين اي কুরআন আল্লাহ ব্যতীত অপর কারো রচনা নয় পক্ষান্তরে ইয়ার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইয়া তার সমর্থন এবং ইয়া বিধানসমূহের বিশদ ব্যাখ্যা ইয়াতে কোনো সন্দেহ নাই যে ইয়া জগৎসমূহের প্রতিপালকের পক্ষ হইতে তারা কি বলে সে ইহার রচনা করিয়েছে বলো তবে তোমরা ইহার অনুরূপ একটি সুরা আনয়ন করো এবং আল্লা বেদিত অপর যাহাকে পারো আহ্বান কর যদি তোমরা সত্যবাদী হও পরন্তু উ যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনো ইহার পরিণাম উহাদের নিকট হয় নাই এইভাবে উহাদের পূর্ববর্তী গণ মিথ্যা আরোপ করিয়াছিল সুতরাং দেখ জালিনদের পরিণাম কি হইয়াছে উহাদের মধ্যে কেহ ইয়াতে বিশ্বাস করে এবং কেহ ইয়াতে বিশ্বাস করে না এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্মক অবহিত এবং তাহারা যদি তোমার প্রতি মিথ্যা আরোপ করে তবে তুমি বলিও আমার কর্মের দায়িত্ব আমার এবং তোমাদের কর্মের দায়িত্ব তোমাদের আমি যাহা করি সে বিষয়ে তোমরা দায় মুক্ত এবং তোমরা যাহা করো সে বিষয়ে আমিও দায় মুক্তির মধ্যে কেউ কেউ তোমার দিকে কান পাতিয়া রাখে তুমি কি বদ্রিকে শুনাইবে তাহারা না বুঝিল হোম ইকাল ক্যানো লো বিরোন উহদের মধ্যে কেহ কেউ তোমার দিকে তাকাইয়া থাকে তুমি কি অন্ধকে পদ দেখাইবে তাহারা না দেখিলেও নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি কোন জুলুম করেন না বরং মানুষই নিজেদের প্রতি জুলুম করিয়া থাকে যেদিন তিনি উহাদেরকে একত্র করিবেন সেদিন উহাদের মনে হইবে উহদের অবস্থিতি দিবসের মূর্ত কাল মাত্র ছিল উ পরস্পরকে চিনিবে। আল্লাহর সাক্ষাৎ যারা অস্বীকার করিয়াছে তারা ক্ষতিগ্রস্ত হইয়াছে এবং তাহারা সৎ প্রাপ্ত ছিল না وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِينَ عِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ, فَإلَيْنَا مرجعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ أمي اوها در كي جي بھیتی پردوشن كوريا چه تاہر كيچو جدی تمہا كي دکھایا اي ده اتبا تمہار کالپن نکوريا اي ده اوها والলিপলিউ্মাতির রাস فইরা فَإِذَا جَاءَ رَسُولُهُمْ قُضِيَ بينهمবি بِالْقِسْطِ وَهُمْ لَا يُظْلَمُونَ প্রত্যেক জাতিীর জন্য আছে একজন রাসুল এবং যখন ওয়াদের আসুল আসিয়াছে। তখন নয় বিচারের সঙ্গে উয়াদের মেমাং সাহই আছে। এবং ওয়াদের প্রতি জুলুম করা হয়নে।য়াকু নামা هذا الদ إنন كম صদিقন উহারা বলে বল আল্লাহ যাহা ইচ্ছা করেন তা আমার নিজের ভালো মন্দির উপর আমার কোনো অধিকার নাই প্রত্যেক জাতির এক নির্দিষ্ট সময় আছে যখন তাহাদের সময় আসবে। তখন তাহারা মূর্ত কালও বিলম্ব বা তরা করতে পারিবে না বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছ যদি তাহার শাস্তি তোমাদের উপর রজনীতে অথবা দিবসে আসিয়া পড়ে তবে অপরাধীরা উহার কি ত্বরান্বিত করিতে চায় তোমরা কি ইহা ঘটি পর ইহা বিশ্বাস করিবে তোমরা তো ইহাই ত্বরান্বিত করিতে চাহিয়াছিল জালিমদেরকে বলা হইবে স্থায়ী শাস্তে আস্বাদন করো তোমরা যাহা করিতে তোমাদেরকে তাহারই প্রতিফল দেওয়া হইতেছে তোমার নিকট জানাতে চায় ইহা কি সত্য বল হ্যাঁ আমার প্রতিপালকের শপথ ইহা অবশ্যই সত্য এবং তোমরা ইহা ব্যর্থ করিতে পারবে না প্রত্যেক সীমা লঙ্ঘনকারী পৃথিবীতে যাহা কিছু আছে তাহা যদি তার হয়তো তবে সে মুক্তির বিনিময় উহা দিয়া দিত এবং যখন উহারা শাস্তি প্রত্যক্ষ করিবে তখন মনস্তাপ গোপন করিবে উহাদের মীমাংসা ন্যায় বিচারের সঙ্গে করা হইবে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না সাবধান আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা আল্লাহরই সাবধান আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অবগত নয় তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে হে মানুষ তোমাদের প্রতি তোমাদের প্রতিপালকের নিকট হইতে যাহ আছে তাহার ও রহমত বল ইয়া আল্লাহর অনুগ্রহে ও তাহার দয়ায় সুতরাং ইয়াতে উহারা আনন্দিত হোক উহারা যাহা পুঞ্জীভূত করে তাহা অপেক্ষাই আশ্রেম দফতর বল তোমরা কি ভাবিয়া দেখিয়াছো আল্লাহ তোমাদের যে রিজি দিয়াছেন তোমরা যে তাহার কিছু হালাল ও কিছু হারাম করিয়াছ বল আল্লাহ কি তোমাদেরকে ইহার অনুমতি দিয়েছেন। तुमरा आल्ला मिथ्या जारा आल्ला सम्बन्धे मिथ्या उद्भावन कर दिवस सम्बन्धे की धारणा निश्चय आल्ला मानसर प्रति अनुग्रहरण क्यू उधिकाश कृतज्ञता प्रकाश करेना وما تكون في شأن وما تتلو منه من قرآن ولا تعملون من عمل إلا كنا عليكم شهودا إذ تفيدون فيه وما يعزب عن ربك من مثقال ذرة في الأرض ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين تميجيكونا <تصفيق> أبوستهتحكو तत्सम्पर्ण करदर्शक जख तुम्हारा उहाते प्रवृत्त हकाश मंडलियों पृथ्वी अनुपरिमाण तुम्हारेपालकोचर नहाुद्रतर अथवा बृहतर किए जाता न জানিয়ে রাখু আল্লাহ বন্ধুদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না যারা ইমান আনে এবং তাকে অবলম্বন করে তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়ার জীবনে ও আখিরাতে আল্লাহর বানির কোন পরিবর্তন নাই উহাই মহাসাফল উহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয় সমস্ত শক্তি আল্লাহর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ وما يتبع الذين يدعون من دون الله شركا ان يتبعون الا الظن وان هم الا يخرصون جানিরাكو <تصفيق> যারা আকাশ মঙ্গলে আছে এবং যারা পৃথিবীতে আছে তারা আল্লাহরই যারা আল্লাহ ব্যতীত অপরকে শরীক রূপে ডাকে তারা কিসের অনুসরণ করে তারা তো শুধু অনুমানেরই অনুসরণ করে এবং তারা শুধু মিথ্যাই বলে هو الذي جعل لكم الليل لتسكنوا فيه والنهار مبصرا إن في ذلك لآيات لقوم يسمعون تنهي <تصفيق> سرشتی كوريا حتى تماد جنو رات ليا جانو هواتي تماد جي شمبر دائه قوتان شونه نشچوی تاها در الله ولدا سبحانهو هو الغنی তাহারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করিয়াছেন তিনি মহান পবিত্র তিনি অভাব মুক্ত যা কিছু আছে আকাশ মন্ডলে ও যাহা কিছু আছে পৃথিবীতে তাহা তাঁহারই এ বিষয়ে তোমাদের নিকট কোন সনদ নাই তোমার কি আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলিতেছ যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নাই বল যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিবে তারা সফল কাম হইবে না পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভব পরে আমারে নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর কুফরি হেতু আমি কঠোর আশ্বাদাইব কৌমি হি কৌমি ক্য কমিউমিং ক্যান কালি বিয়া তিল উহাদেরকে নইয়ের বৃত্তান্ত শোনাও সে তার সম্প্রদায়কে বলেছিল হে আমার সম্প্রদায় আমার অবস্থিতি ও আল্লাহর নিদর্শন দ্বারা আমার উপদেশ দান তোমাদের নিকট যদি হয় তবে আমি তো আল্লাহর উপর নির্ভর করি তোমরা যাহাদেরকে শরীর করিয়াছ তৎস তোমাদের কর্তব্য স্থির করিয়া নাও পরে যেন কর্তব্য বিষয়ে তোমাদের কোন সংশয় না থাকে আমার সম্বন্ধে তোমাদের কর্ম নিষ্পন্ন করিয়া ফেল এবং আমাকে অবকাশ দিও না অতঃপর তোমরা মুখ লইলে লইতে পারো तुम्हारे निकट परिश्रमिक चाह्रमिक आज निकट आत्मसमर्पणीन और उहारा ताहा मिथ्यवादी बोले অতঃপর তাহাকে ও তাহার সঙ্গে যাহারা তরণীতে ছিল তাহাদেরকে আমি উদ্ধার করি এবং তাহাদেরকে স্থলাভিষিক্ত করি ও যাহারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদেরকে নিমজ্জিত করি সুতরাং দেখো যাহাদেরকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কি হইয়াছিল অনন্তর তাহার পরে আমি রাসুলগনকে প্রেরণ করি তাদের সম্প্রদায়ের নিকট তারা উহাদের নিকট শুনে স্পষ্ট নিদর্শন সহ আসিয়াছিল কিন্তু উহারা পূর্বে যা প্রত্যাখ্যান করিয়াছিল তাহার প্রতি মান আনিবার জন্য প্রস্তুত ছিল না এইভাবে আমি সীমা লঙ্ঘনকারীদের হৃদয় মোহর করিয়া দেই পরে আমার নিজস্ব সহ মূষা ও হারুনকে ফ্রাউন ও তাহার পরিষদ বর্গের নিকট প্রেরণ করি কিন্তু উহারা অহংকার করে এবং উহারা ছিল অপরাধী সম্প্রদায় অতঃপর যখন উহাদের নিকট আমার নিকট হইতে সত্য আসিল তখন উহারা বলিল ইহা তো নিশ্চয়ই স্পষ্ট জাদু মু सत्य जख तुम आशील तक तत्सम्पर्क तुम्हरा जदू जदू करना উহারা বলিল আমরা আমাদের পিতৃপুরুষগণকে যাহাতে পাইয়াছি তুমি কি তাহা হইতে আমাদেরকে বিচ্ছুত করিবার জন্য আমাদের নিকট আসিয়াছ এবং যাহাতে দেশে তোমাদের দুজনের প্রতিপত্তি হয় এই আমরা তোমাদের প্রতি বিশ্বাসী নইন বলিল তোমরা আমার সকল সুদক্ষ জাদুগর কে লইয় আসো অতঃপর যখন জাদুগরের আসিল তখন উহ মূষা বলল তোমাদের যাহা নিক্ষেপ করিবার নিক্ষেপ করো তুমি অতপর যখন তাহারা নিক্ষেপ করিল তখন মুসা বলিল তোমরা যাহা আনিয়াছ তাহা জাদু নিশ্চয় আল্লাহকে অসার করিয়া দিবেন আল্লাহ অবশ্যই অশান্তি সৃষ্টিকারীদের কর্মসার্থক করেন না অপরাধীরা অপ্রীতিকর মনে করিল আল্লাহ তাহার বাণী অনুযায়ী সত্যকে প্রতিষ্ঠিত করিবেন ফিরাউন ও তাহার পরিষদ বর্গ নির্যাতন করিবে এই আশঙ্কায় मुसार सम्प्रदायर एक दल व्यतीत और क्येहर आने बुस्तुत फेराउन छे परमशाली और शी अवश्य सीमा लंघनकारी अंतर्भुक्त मुसा बोलिया हे आमार आल्ला इमान आनिया तुम्हरा आत्मसमर्पणकारी हो তবে তোমরা তাহারি উপর নির্ভর করো অতঃপর তারা পড়িল আমরা আল্লাহর উপর নির্ভর করিলাম হে আমাদের প্রতিপালক আমাদেরকে জালিম সম্প্রদায়ের উৎপীড়ের পাত্র করিও না এবং আমাদেরকে তোমার অনুগ্রহে কাফির সম্প্রদায় হইতে রক্ষা করো अमी मूसाओ तरह भ्रता के प्रत्यादेश कर मिसरे तुम्हारे सम्प्रदायर जो गृह स्थापन करो तुम्हारे गृहगुली के इबादत गृह करो সলা কা কায়ম করো এবং हेपा आलोक तुम तो फेराउन और तहार बर्ग के पार्थिव जीवन शोभा और सम्पद दान करा हेपा आलोक उ तुम्हार पथ होती भ्रष्ट कर हेपा आलोक उम्पन कर उदय कठिन कर दाओ उा तो मर्म तुत शास्त्र प्रत्यक्ष ना करा पर्यत ईमान आनिबेना তিনি বলেন তোমাদের দুইজনের দুয়া কবুল হইল সুতরাং তোমরা দৃঢ় থাকো এবং তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করিও না ইম ইমনতী বনু ইস্র ইন মিনল মুসলিমিন আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করেলাম এবং ফেরাউন ও তাহার সৈন্যবাহিনী সহকারে সীমা লঙ্ঘন করিয়া তাহাদের পশ্চাদাপন করিল পরিশেষে যখন সে নিমজমান হইল তখন বলিল আমি বিশ্বাস করিলাম ইস্রাইল যাহাতে বিশ্বাস করে নিশ্চয়ই তিনি ব্যতীত অন্য কোন ইলাহ নাই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করিয়াছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিল আজ আমি তোমার দেহটি রক্ষা করিব যাহাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হইয়া থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন সম্বন্ধে গাফিল وَلا قب وأ بني صرال إلَ مبو صث وَوررزَقهم من الطيب فمغف حتى جاءهم علمُ إِ ربك يقض بينهم يو القيامة إن ربك يقض بينهم يوم القيامة في ما كان فيه يختفون أبُنيلك <تصفيق> أُكش এবং আমি উহাদেরকে উত্তম জীবন উপকরণ দিলাম অতঃপর উহাদের নিকট জ্ঞান আসিলে উহারা বিভেদ সৃষ্টি করিল উহারা যে বিষয়ে বিভেদ সৃষ্টি করিয়াছিল তোমার প্রতিপালক অবশ্যই তাহাদের মধ্যে কেয়ামত উদ্দিন উহার ফসলা করিয়া দিবেন আমি তোমার প্রতি যাহা করিয়াছি উহাতে যদি তুমি সন্দেহে থাকো তবে তোমার পূর্বের কিতাব যাহারা পাঠ করে তাহাদেরকে জিজ্ঞাসা করো তোমার প্রতিপালকের নিকট হইতে তোমার নিকট সত্য অবশ্যই আসিয়াছে তুমি কখনো সন্দিগ্ধ চিত্তদের অন্তর্ভুক্ত হইও না এবং যাহা আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছে তুমি কখনো তাহাদের অন্তর্ভুক্ত হইও না তাহা হইলে তুমিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে নিশ্চয়ই যাহের বিরুদ্ধে তোমার প্রতিপালকের বাক্য সাব্যস্ত হইয়া গিয়াছে তারা ইমান আনিবে না যদিও উহাদের নিকট প্রত্যেকটি নিদর্শন আসে যতক্ষণ না উহারা মর্মন্তু শাস্তি প্রত্যক্ষ করিবে তবে ইউনুসের সম্প্রদায় ব্যতীত কোন জনপদবাসী কেন এমন হইল না যাহারা ইমান আনিত এবং তাহাদের ইমান তাহাদের উপকারে আসিত তাহারা যখন ইমান আনিল তখন আমি তাহাদের নিকট হইতে পার্থ জীবনের হীনতাজনক শাস্তি দূর করিলাম এবং উহাদেরকে কিছু জন্য জীবন উপভোগ করিতে দিলাম তোমার প্রতিবারক ইচ্ছা করিলে পৃথিবীতে যাহারা আছে তারা সকলেই অবশ্যই আনিত। তবে কি তুমি মুমিন হইবার জন্য মানুষের উপর জবরদস্তি করিবে আল্লাহর অনুমতি ব্যতীত ইমানানা কাহার সাধ্য নয় এবং যাহারা অনুধাবন করে না আল্লাহ তাহাদেরকে কলুশ্লুপ্ত করেন বলো আকাশ মন্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহার প্রতি লক্ষ্য করো নিদর্শনাবলি ও ভীতি প্রদর্শন অবিশ্বাসী সম্প্রদায়ের উপকারে আসে না ইহারা কি ইহাদের পূর্বে যা ঘটিয়াছে উহার অনুরূপ ঘটনায় প্রতীক্ষা করে বলো তোমরা প্রতীক্ষা করো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষা করিতেছি তোমান পরিশেষে আমি আমার রাসুলগণ ও মুমিনগণ উদ্ধার করি ভাবে আমার দায়িত্ব মুমিনগণ কে উদ্ধার করা হে মানুষ তোমরা যদি আমার দিনের প্রতি সংশয় যুক্ত হও তবে জানিয়ে রাখো তোমরা আল্লা ব্যতীত যাহাদের ইবাদত করো আমি উহাদের ইবাদত করি না পরন্তু আমি ইবাদত করি আল্লাহর যিনি তোমাদের মৃত্যু ঘটান এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হইবার জন্য আদিষ্ট হইয়াছি আর উহাও এই যে তুমি একনিষ্ঠভাবে দিনে প্রতিষ্ঠিত হও এবং কখনই মুশ্রিদদের অন্তর্ভুক্ত হইও না ولا تذو من دون الله ما لا ينفعك ولا يضرك فان فعلت فانك اذا من الظالمين एवं अल्लाह bitte to onno kakeu dakbena jaha tumar upokaro korena opokaro korena karon iha korile tokhon এবং আল্লাহ তোমাকে ক্লেশ দিলে তিন বেদীত ইহা মোচনকারী আর কেহ এবং আল্লাহ যদি তোমার মঙ্গল চান তবে তাহার অনুগ্রহ রদ করিবার কেহ নাই তাহার বান্দাদের মধ্যে যা কি ইচ্ছে তিনি মঙ্গল দান করেন তিনি বল হে মানুষ তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট সত্য আসিয়াছে সুতরাং যাহারা সৎ অবলম্বন করিবে তাহারা তো নিজেদের মঙ্গলের জন্য সৎ অবলম্বন করিবে এবং যাহারা পথভ্রষ্ট হইবে তাহারা তো পথভ্রষ্ট হইবে নিজেদের এই ধ্বংসের জন্য এবং আমি তোমাদের কর্ম নই তোমার প্রতি যে ওহি অবতীর্ণ হইয়াছে তুমি তাহার অনুসরণ করো এবং তুমি ধৈর্য ধারণ করো जे पर्तना आल्ला फैसला करें आल्ल सर्वोत्तम विधानकर्ता